বাংলা মানবতা সমাধান له الدنيا আসসালামুক রহমাতবরকহমদুলিলাম তলকীর আহমদ সবহানা লিয়া ওমসীর সলাতামা اللهم আসহাবি معهم بمنك.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 अनेक भूले जावाषय के परस्पर स्मरण कर देना उचित निजे परस्पर भूले जावा सरण करत कर सत्य एवं कल्याण आहवान दुनिया के समृद्ध कर चेष्टा करकाल के जहान नाम मुक्त करार चेष्टा करा उचित रबुल आलम सकल के कबुल कर बंधुगण आज हमारे चार जन आज सामने हाजिर होगा चार जन अपने परिचित हब সুপ্রথম আমার ডানি জি আমি হক বর্তমানে ইসলামী কাজে নিয়োজিত আমি ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম আল্লাহর রাশেষ রহমতে দাওয়াতের কাজে নিয়োজিত রয়েছে। আর আমি শাহলি আমি এখন ঢাকায় থাকি রব্বুল আল দিনের দাওয়াতে নিজের যতটুকু যোগ্যতা রয়েছে তা নিয়ে কাজ করে যাওয়ার চেষ্টা করছি আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আপনাদের বা কর্তব্য এবং ইসলাম ব্যাপারে কি নির্দেশনা দিয়েছে আমি সর্বপ্রথম এই ব্যাপারটি খুলে বলার জন্য সে আপনাকে একটু অনুরোধ করছি প্রতিটি মানুষের কর্তব্য সর্বপ্রথম ওই শোচটাকে যারা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন মানব জাতিকে সৃষ্টি করেছেন তাহলে আমরা জানতে পারব মানবজাতির কিসে এহ এবং প্রের কল্যাণ কল্যাণ রয়েছে সেই জিনিসটা আমাদের জানতে হবে আর সেই জিনিসটার নাম হচ্ছে আল আকেদা বা বিশ্বাস এ সম্পর্কে প্রতিটি মানুষের বলবো শুধু মুসলিম বলে এখানে আমি বিশেষভাবে বলব না বলবো সাধারণভাবে যে প্রতিটি মানবের কর্তব্য যে তার রাখে তাহলে তার জন্মটা বৃথা আমি কোথায় ছিলাম এখানে কেন এসেছি আমি কোথায় যাব তাহলে এই প্রশ্নগুলো আমি যে একজন ব্যক্তি আমার সাথে শুধু জড়িত আছে এমন কথাটা নয় সারা দুনিয়ার সাথে সারা দুনিয়ার মানুষের সাথে আছে আমার প্রতিপালক কি করেন কি করেন না তাহলে এই এই এই শিক্ষাটাই হচ্ছে আমাদের কাছে আমরা এটা দুঃখের সাথে বলি যে আমরা অনেক শিক্ষা শিখি আমরা অনেক নামাজি আছি আমি মৌলের কথায় একমত পোষণ করছি এবং কোরআনের একটা আয় আমার মনে পড়ছে আল্লাহ সুখান দু নম্বর সুরার আঠাশ নম্বর আয় বলছেন এই ফুল্লাহ যার কাছে আমাকে ফিরে যেতে হবে তার সম্পর্কে যদি আমি কোনো শিক্ষা বা কোনো অবগত আমার না থাকে তাহলে এই পৃথিবীতে আশাটা সত্যি মোলা সাহেব যেটা বলছিলেন যে সত্যি বৃথা তাহলে সেই স্রোসটাকে আমরা কি করে চিনব তার ব্যাপারে সত্যিকারের ছেটা আমাদের একটা জিনিস আমরা সৃষ্টি করার পরে একটি ওয়াদা নিয়েছিলেন আদান তা উঠিয়ে তুলেছেন जगते प्राणर निजे के परिचय कर रूहर जगते दुनिया जगते आसार अनेक आगे तो दुनिया आसार पर जो रबाई ना पेलम तेल की दुनिया जीवन सार्थक हल রবের সংজ্ঞাই তো যখন আমি জানলাম না তাহলে আমি রবকে চিনলাম কি দিয়ে এবং সেই কারণেই আমি যখন রুজির সন্ধানে যাই তখন হয়তো স্বয়ংস্তাকে না পারার কারণে আমি আমি পন্থায় কিন্তু এখানে একটা কথা আমরা বলছি ঠিকই এখানে যে রবকে আমরা চিনলাম না কিন্তু সাধারণ যেকোনো মুসলিমকে জিজ্ঞাসা করতে পারেন যে তোমার রবকে চিনো সে বলে নিশ্চয়ই চিনি আমি একজন মুসলিম আমার রব আল্লাহ কিন্তু তাহলে তুলিটা কোথায় কিভাবে চিকিৎসা আল্লাহ তালার সর্বপ্রথম পরিচিতি হচ্ছে কলহ আল্লাহ আহাদ তিনি এক অদিতিথি তিনি ছাড়া আর কোন মাবুদ নেই এবং আল্লাহ রব আলিনকে চিনতে গিয়ে আল্লাহর নাম এবং আল্লাহর গুণগত নাম এগুলো আমাদেরকে শিখতে হবে এবং তিনি তার গুণে একক সেই গুণে আর কেউ গুণান্বিত নন আল্লাহ রবুল আলমিন যদি রব হলেন তাহলে তিনি একক রব আর কেউ রব নন এবং তার যতগুলো গুণগত নাম আছে তিনি রজ্জাক তিনি খালেক তিনি সষ্টা তিনি রব তিনি প্রতিপালক এই বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট হতে হবে না ব্যাপারটা ওনার আপনি যে প্রশ্নটি করেছিলেন যে প্রত্যেকটি মানুষকে প্রশ্ন করলি সে বলবে চিৎকার করে উঠে এটা খুব প্রমাণিত কিন্তু ব্যাপারটা হলো আল্লাহকে তো আরবের কাফের মুশিকরাও চিন্ত কুরানি বলেছেন তো মৌলানা সাহেব যেটা বলছিলেন তাহিদের যে ব্যাপারটা বলছিলেন তাহলে ওইটা একটা এই যে উলুহিয়া ইবাদাত তারই বান্দা কিন্তু এতটুকু যথেষ্ট নয় আল্লাহকে চেনা বলতে রব কে চেনা বলতে এখানে তিন ভাগে আপনি যে উল্লেখ করেছেন এটা সত্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রব বলতে তিনি যিনি আমাদের খালেক সস্তা তিনি মালেক তিনি জীবিত তিনি সবকিছুই আমাদের দান করেন কিন্তু এর মধ্যে আলহামদুলিল্লাহ মুসলিম তিনি মালেক তিনি রাজেক তবে এইটুকু বললেই আমরা যথেষ্ট নয় তারপর দ্বিতীয় স্টেজ রয়েছে আমি এটুকু মানার পরে যে আমি একজন মুসলিম একজন আল্লাহর বান্ধব আল্লাহ সৃষ্টি মানুষ তাকে মানতে হবে এই বিশ্বাস করতে হবে তার সঙ্গে সঙ্গে যে তলব করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলেছেন ভাইয়ের প্রশ্নটার উত্তর এখানে আপনি দিয়ে ফেললেন ভাই বলছিলেন যে কাফেররাও তো স্বীকার করে যে আল্লাহ তাহলে তারা এক বলতে গেলে রবুবিহাতে এসে কিন্তু তারা কি করে ভুলে পড়ে মানে হ্যাঁ আল্লাহকে স্রষ্টা হিসাবে মানত ইবাদত আল্লাহর আলহামদুলিল্লাহ সব মুসলিম ঠিকা আছে কিন্তু নিজের জীবনকে শ্রদ্ধা জানাতে গিয়ে তার স্রষ্টাকে জানাটা প্রথম শিক্ষা প্রথম শিক্ষা তার স্রষ্টাকে পরিচয় পাওয়াটা প্রথম শিক্ষা আর স্রষ্টাকে জানার মানে স্রষ্টা বলতে আল্লাহ ভা না জানার জন্যে শিক্ষার প্রথম যে বাস্তবতা তা হলো অর্থাৎ আল্লাহ পরিচয় এক এবং একক তার সাথে অংশীদার নাই এবং বললে ব্যাপকভাবে আমরা বিশ্বাসগতভাবে বিশ্বাসগত ভাবে আব্দার সাথে প্রত্যেকটা মানুষের পরিচয় হতে হবে যদি এই ক্ষেত্রে এই ক্ষেত্রে অবশ্য আমরা অনেকে বিভিন্ন বিভ্রান্তিতের মধ্যে রয়েছে কেউ কোন দল উপদল মা বাবার অনুসরণ বাবার অনুসরণ পূর্বপুরুষ যা করে আসছে তা করে আসতেছি যদিও রব্বুল আলমিন বলেছেন তিনি রুহের জগতে অঙ্গীকার নিয়েছিলেন দুইটি কারণে এই যেখানে দুইটি কারণ রুহের জগতে রব্বুল তার নিজের সাথে পরিচয় করিয়াছিলেন দুইটি কারণে একটি কারণ হলো আমরা কেউ যাতে আল্লাহকে চিনি না কথাটা বলতে না পারি আর একটি কারণ বাপ দাদার অনুসরণের কারণে আল্লাহর পরিচয় থেকে দূরে ছিল এই যুক্তি দিয়ে কে আমাদের যাতে কেউ বাঁচতে না পারে তার মানে রুহের মানুষের সত্তার সাথে আল্লাহর পরিচয়ের বাস্তবতা এবং জন্মের পর শিক্ষার প্রথম বাস্তবতা হওয়া উচিত আল্লাহকে জানা আল্লাহর প্রতি বিশ্বাস আকিদা এবং তৌহিদ বন্ধুগণ শিক্ষার এই প্রথম ভিত্তি মানব জীবনের শিক্ষার প্রথম ভিত্তি তাওহিদ বা একত্ববাদ বা আকিদা এই প্রসঙ্গটা নিয়ে আরো কথা বলবো তবে छोट्ट एक बरतर पर हमें ही थकु मानव मुक्ति प्रेरण कर सर्वदा इसम प्रकृत अर्थे शांति कायम कर शांति समाज गठन शांति अवदान समाज प्रतिष्ठाएसम्मद सलमिमु হাতে খাও এবং নিজের সম্মুখ থেকে খাও সেহি বুখারি সপ্তম খণ্ড খাদ্য অধ্যায় অনুচ্ছেদ দুই হাদিস সংখ্যা পাঁচ the students of islamic international school welcome all of you m-u-s-l-i-m i'm so blessed to be with such little wonders at their best bishoy shishura poroborti onusthan peace tv bangla assalamu alaikum wa rahmatullah wa barakat bondhugon chhutto bilatir por amra abar fire elam apnader shobai এ জীবনে নেই ওই জীবন সার্থক হতে পারে না তো এই ইসলাম প্রত্যেকটি মানুষের শিক্ষার মূল এবং প্রধান এবং প্রথম বিষয় করে রব্যুর আলমিনের সাথে পরিচয়ের শিক্ষা এই প্রসঙ্গে শেখ বদরুদ্ করে বলেন কথাটা ঠিক বলেছেন আপনি কেননা আল্লাহর নবী যখন আবির্ভূত হলেন মক্কাইহমদুরসুল্লাহ তখন যারা তার কথাকে মেনে নিল অর্থাৎ এক আল্লাহকে বিশ্বাস করে নিল তাদের পরিচিতি আলাদা হলো আলাদা হলো একটা সংজ্ঞা মুশ্রিক যেমন আমরা বলি কাফের আর একটা সংজ্ঞা হচ্ছে তাদেরকে মুশ্রিক মুশরিক কেন বলা হয়েছে যে সেখানে তারা আল্লাহকে এক তো মেনে নিচ্ছে কিন্তু কাজের বেলায় দেখা যাচ্ছে করতে করতে গিয়ে এর ওর ওর যেমন কোরআনে করিমের ভেতরে বিভিন্ন দেবী দেব তাদের নাম এসেছে ল মানা থবল এই সমস্ত তাদের কাছে যাই ওদের জিজ্ঞেস করা হয়েছিল এটা করো কেন তার জিজ্ঞাসাটার মূল উদ্দেশ্য হচ্ছে তুমি যে বলেছো এক আল্লাহ তারপরে আবার এদের কাছে যাওয়ার উদ্দেশ্যটা কি উত্তর কি দিয়েছিল এত মন্দ ধারণা করতে গেলে তার সঙ্গে আলাদা হবে এই জন্য যে তারা যখন আল্লাহকে এক বলে মেনে নিল আর নেওয়ার পরে আবার এবাদতের ক্ষেত্রে গিয়ে লুজা মানাত হব মানতে গেল তখন আল্লাহর একত্ব বাদ খেসে অস্বীকার করলো কর্মক্ষেত্রে গিয়ে তার জন্য আল্লাহ তালা কি বললেন তাদেরকে তার আলাদাই পরিচিত হয়ে গেল মুশিরে তাহলে বুঝতে পাচ্ছি আমরা এই যে আল্লাহকে এক বলে স্বীকার করে নেব তহিদ ফির উলুহিয়া তার পরে পরে তহিদ ফির রবু হিয়া সেখানেও আল্লাহকে এক বলেই আমাকে মানে থাকতে হবে আচ্ছা তাইলে ব্যাপারটা কি যে আবাস ফানার পরিচয়টা ব্যক্তি শিখবে আর আব্বাস ফান আতলা অতি দূরে নন রব্বুল আলমিনকে পাওয়ার জন্য মাঝখানে কোনো মাধ্যম বা মই লাগবে না রবুল আলমিন অতি কাছে তার পরিচয়টা প্রত্যেকের জানা উচিত আরবের কাফির মুশ্রিকরা আল্লাহ হিসেবে শিকারের পরও বিভিন্ন দেব দেবীর উপাসনা করতো তারা বলতো আমরা ওদের মাধ্যমে আল্লাহর কাছে যাব। যাবো না ইফা ধীরে ধীরে ওরা আমাদেরকে আল্লাহ কাছে নিয়ে যাবে রবুল আলমিনের ব্যাপারে এই যে ধারণাটা যে আল্লাহর কাছে কোন বান্দা সরাসরি যেতে পারে না হ্যাঁ রব্বুল আলমী ডেকে বলেছেন আমাকে এবাদত করো সেজদা করো আর সেজদা করলে ওয়সজুদারি আল্লাহর অতি কাজে পৌঁছে যাবে এই যে এখানে যে আমাদের আজকেও বর্তমান সমাজে আমরা আল্লাহ করতে গিয়ে কিছু লাগাচ্ছি এখানে এই শিক্ষাটার অভাব যে আমাদের মধ্যে আর এতটা মানে পার্থক্য নাই যে মাঝখানে কাউকে ধরতে হবে এই ব্যাপারটা যদি শেখ আপনি একটু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলহিব যখন এসেছিলেন তখন তোমার শেখ যারা মাক্কা তারা তো আল্লাহকে রব বলে মানত কিন্তু মূল মৌলিক পার্থক্য হলো যে তারা মাধ্যম করত অনেক যে সমস্ত প্রতিমা ছিল সেখানে সেই প্রতিমাগুলো, কিন্তু ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে না এ ধরনের আল্লাহ লেখুন তোমরা আমাকে দেখো আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো সুতরাং এই সমস্ত আর্থেকে আমি বুঝতে পারছি যে পুরাতন যুগের লোকেরা বা মসজিখরা যে আল্লাহকে বিশ্বাস করার সঙ্গে সঙ্গে তারা যে মাধ্যম মানত বা প্রতিমার মাধ্যম এর মাধ্যমে ইসলামের কোন প্রয়োজন নাই আর এইটাই পার্থ আচ্ছা প্রসঙ্গ মজার কথা রব আলী তো বলেছেন আল্লাহ দূরে নন না তিনি বলছেন অনেক তখনই তো ব্যাপারটা শেখ বদ্রুতুজ আরেকটু একা করে বলেন হ্যাঁ এই আমি বলবো যে ধারণাগুলো বিরাজিত তাদের স্বল্প জ্ঞানের কারণে এটা হয়েছে এবং এর জন্য আমরাও কিছুটা দায় ঘাড়ে নিচ্ছি কেন নেব না যে আলেম সম্প্রদায়ের মধ্যে এই জিনিসটা বুঝবার অভাব হওয়ার কারণে আমরা তাদেরকে অন্য কথা বুঝিয়ে রেখেছি তা না হতে গেলে যেমন ধরুন দুঃখের সাথে বলতে হয় যে আল্লাহ তালা হয়তো কোনো এক দম্পতিকে কোনো সন্তান দেন নাই তো সমস্ত দরবারকে এদিক ওদিক ঘুরে বেড়িয়ে আল্লাহর দরবারকে ছেড়ে দিয়ে মানুষের দরবারে গিয়ে যদি সে মাথা ঝুঁকিয়ে দেয় দিয়ে বলে যে তুমি আমাকে এটা দাও এই গুণ গুলোর একটা কি কাউকে দেয়া যাবে আল ওসিলা মানে সকল মুফাসমত সকল বিশুদ্ধ দলিল প্রমাণিত আল্লাহ ব্যক্তি তার নে কাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবেলা করবে এবং এই ক্ষেত্রে তিন বন্ধু খুব নাগর প্রেমের বন্ধু ভালোবাসার বন্ধু তিনজন একবার হাঁটতে হাঁটতে মরুভূমির ভিতরে ঢুকে পড়ল। মরুভূমি ঢুকে পাহাড়ের ভিতরে ঢুকে পড়লো মুহুর্তে হঠাৎ করে বৃষ্টি আর তুফান শুরু হলো তারা তিনজন মিলে সাতাটা নয় আশ্রয় নিল একটি গুহার ভিতরে আর বৃষ্টির পানি আর তুফানের জুড়ে পাথর এসে বন্ধ গুহার মুখটা পাথর সরল না তখন বাধ্য হয়ে তিনজন বলল একজন আরেকজনকে জীবনে কোনো ভালো কাজ করেছ তুই ভালো কাজ দিয়ে আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ দোয়া শুনবেন পাথর সরে যাবে তিনজন তিনটা ভালো কাজ जे उल्लेख कर एक जन बल तरबा छदिन रिला निजे माँ बाबा के आगे खावर सन्तान स्त्री के खाव एक दिन गो बाबा घुमिए पड़े सन्तान और स्त्री खबर चाहल दूध चाहल बकरर से बलना माँ घूमिए पड़े देवना बाच्चा के खाइते दे माँ बाबा के मर्यादा दिए से बलो आल्लाई दिन भलो कसट तुम्हार तुम्हारुष्ट कर माँ बाबा के आगे खाइते दिए सन्तान दे दिए नहीं সকালে যখন মা বাবা আগে উঠেছে মা বাবা খেয়েছে এই করেছিল আমানত রক্ষা করেছিল তার চাকর আমানত ফিরিয়ে দিয়েছিল তৃতীয় একজন তার চরিত্রের আমানত রক্ষা করেছিল এই যে এই ভালো কাজ ভালো কাজ দিয়ে উশিলা করে নিজের ভালো কাজ দিয়ে উশিলা করতে হবে আল্লাহ সফল যার নিজের কাছে এমন একটা ভালো কাজ নাই সে আরেকজনকে আমাদেরকে মানতে হবে আল্লা রাজি ভালো কাজ ভালো আমাল না আমার মনে হয় ব্যাপারটা ক্লিয়ার হয়ে গিয়েছে আরো স্পষ্ট হবে ইনশাল্লা সাপে তবে যে বিষয়টা জানতে চেয়েছেন যে আল্লাহ সফল পবিত্র নাম এবং গুণ এগুলাতে কাউকে শরিক করা যাবে না হ্যাঁ আল্লাহ করতে পারি না যদি শরী করি তাহলে সেটা সবচেয়ে বড় গুণা হয়ে যাবে যেটাকে আমরা সির্ক বলি কোরানে ৪ নম্বর সুরার আটচল্লিশ নম্বর আয়ত একশো ষোলো নম্বর আয়তে যে আল্লাহ সুবাহ ছাড়া একটা নম্বর একটা শিরিক যার মহাদাসিনাজারা ওলামা রয়েছেন তারা ভাগ করেছেন আল্লাহ শর্টকাটে যে নামে এবং যে গুনে গুণান্বিত ওই নামে এবং ওই কোন সৃষ্টি জগৎ গুণান্বিত বা নামকরণ করা যাবে না তাছাড়া আর একটা আল্লাহ ভালোই জানেন আশা করি আমরা মনে হয় আমরা চারজন মিলি আমাদের সুপ্রিয় দর্শক শ্রোতাদের সাথে এই ব্যাপারটি অন্তত আলোচনা করতে চেষ্টা করলাম যে সৃষ্টি তার সষ্টাকে জানবে আর অন্তত মানুষ যারা আমরা মানুষ হয়ে পৃথিবীতে জন্ম নিয়েছি জন্ম পরে শিক্ষার প্রথম বৃত্তি বা প্রথম যাত্রা শুরু হওয়া উচিত আল্লাহ পরিচয় জানা আমরা চারজন মিলে আমাদের সুপ্রিয় দর্শক শ্রোতা সবার সাথে এই বিষয়টি শেয়ার করতে চেষ্টা করলাম যে ইসলাম প্রত্যেকটি মানুষকে তার জন্মের সার্থকতা হিসেবে শিক্ষার সূচনায় তার রবের পরিচয় জানাকে বাধ্যতামূলক করেছে যদি একটা মানুষ चयताको गुली छाकार इबादत करा जाओके डा जाओके स्रस्टा रिजिक दा सतान दा अंश ग्रहण आलोचना करते चेष्टा कर रबुल आलमीन सकल के उत्तम प्रतिदान दिए धन्य करु आरोप आज अल्लाम आलकुम अहमत अबरकत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 আমি তাই আমি পিস নেছি কে একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন একটা জাকা দিয়ে যাবে হ্যাঁ সত্যি যদি এটা নন প্রফিট ইসলামিক টেলিভিশন কেন নয়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 एल ओ उंड नंबर शून्योड तीन शून्य शून्य आठ तीन कोड आई बी बी बी ओ जी बार इमेल कर উপযুক্ত জ্ঞান মহান আল্লাহ তালা সারিয়া প্রণয়ন করেছেন সকল বান্দার কল্যাণের জন্য যথাযথ প্রজ্ঞা